আলী রাজিলাহ হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ আল্লাহ সালামের কাছে রেশমি পোশাক আসলে আমি তা পরিধান করলাম তার চেহারায় গোস্টার চিহ্ন লক্ষ্য করলাম তাই আমি এটাকে টুকরো করে আপন মহিলাদের মধ্যে বন্টন করলাম